বন্দ গুরুপদ্বন্দ্বিদ্রীচৈতন্য প্রভু বন্দে নিতোদি শ্রী নন্দনন্দনন্ বন্দে চরণোদ গোপীজন সামু বৃন্দন মনোহর বঞ্চাগলপত রুশ কৃপা সিনেম পতি পাবনেভাবেভ্য নুং লংঘাত গি কৃপা তমহং বন্দে পরমাধব বৃন্দ তোষিদেবৈ পিয়া বৈ কেশবশ কৃষ্ণভক্তিপদে দেী সব তৈ নম নারায়ণ নমস্ত নর চেবী সরস্বতিং বাস ততো জুদী সংকীর্নে কৃষ্ণ কথোপদেশ গৌরীপ্রস প্রকাশনে সদনুক্ত গুভক্তি ভোক্তি প্রমদগোদ্্য ধৈ সদা পিভবগ্নমীষ্টদ তীর্থম শিব বিম ভীতাহম পনতভবদ্দিপূত বন্দে মহাপুষ দে চরণর্তুস্তজ্সুলে শিতার্জলক্ষ্মিম ধর্মীষ্ট বচা যদগা মায়াম মে গোদ্য শিতাম বধা বদ বন্দে মহাপুষতে চরীন্দ্র পাদ প্লবপা পলব নখচন্দমিছা বিসুজিত গোপদ স্বদর্শি পূর্ণাগর সাগর সারমূর সারাধিক মি কদৃ কর শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিতন্দ সৃয়দ্দ্বৈত গদাধর শিবাসি শ্রী গৌরভক্ত বিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ শ্রীয়ৈত গদাধর শিবাসি সেগরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রে রাম রাম রাম হরে আজানু লম্বিত সংকেতনই কবিতর কমলা ভীষাম ভরজ ভর যুগ ধর্ম পালৌ বন্দে যগৎপ্রিয় করুণা ভুতার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বহপি রপুকর্নি বর্পি নটবর বপু কর্ণিক বিদ্দ বাবী রন্ধান বেণরসুদয় পুরায়ণ গোপবৃন্দ বৃন্দারণ গীত কী শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাত জানিছেন। যে মুহূর্তে আমরা গুরু বৈষ্ণবের আনুগত্য ছেড়ে দেব যে মুহূর্তে আমরা গুরু সঙ্গ ছেড়ে দেবো যে মুহুর্তে আমরা গুরুবৈষ্ণবের আনুগত্য ছেড়ে দেব স্বাতন্ত্রতা অবলম্বন করব। সেই মুহূর্তেই পারিপার্শ্বিক পরিবেশ সেই মুহূর্তেই পারি পরিবেশ সকল বিরুদ্ধ আকার ধারণ করে আমাদেরকে আক্রমণ করবার জন্য ছুটে আসবে যে মুহূর্তে আমি স্বতন্ত্রতা অবলম্বন করব, से मुहूर्ते ही माया देवी सर्वदिक आक्रमण कर जर्जरित देखे अधपित देभिद्त सरस्वती गोस्वी ठाकुर गुरबानुगत्य चरमानुगत्य भगवत भजन कर भगवान के पाव जाए एक आश्वास दिए एक जिज्ञासा कर रघुपक भगवान के कि यह जन्म पावा निश्चय यमा जाए अपेक्षा करते जन्म भगवान के पावा कंतु सदगुरु वैष्णवर चरम आनुगत्य यथा यथा भजन पंथा अवलम्बन करते दैन्य आश्रय करते সেক্ষেত্রে অবশ্যই কারণ ভগবানকে প্রাপ্তির অন্য কোনো রাস্তা না গুরুবৈষ্ণবের সেবন সেবস্ব সাধুপুরুষাণ জয়িকাম তৃষ্ণা নিজের অন্য অন্য কামনা বাসনা নিজের কর্তৃত্বকে বজায় রাখা এগুলো কি বলে অসরণাগতি শরণাগতি অসরণাগতির পার্থক্য লোকে বোঝে না যেখানে নিজের কোন কামনা বাসনা আছে নিজের কোনো কর্তৃত্ব আমি বজায় রাখতে চাইছি সেখানে আমি নিশ্চয়ই শরণাগত নয় গুরু চরণে। শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের কালকে আলোচনা প্রসঙ্গে তৃতীয় স্কন্ধেতে জগৎগুরু ব্যাসদেবজি মহারাজ কিভাবে সুখদেব গোস্বামী পরহংস শ্রেষ্ঠ তাকে যোগ্য পাত্র বিবেচনা করে ভক্তিরসের যোগ্য প্রাপ্ত ভক্তিরসের তিনি যোগ্য প্রাপ্ত এ পাত্র একথা বুঝে ভাগবত নামক যে রস তার সেই পাত্রে রাখবেন বলে এরকম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি জগতে শুধুর ল মেলেন। সেই জন্য তিনি তাকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন আমরা কালকে দেখেছি কিন্তু এরম একজন তিনি ব্রহ্মভূত সন্ন্য আত্মা चीनी पित मात संगे सम्बन्ध स्थापन करें से भगवत जी महापुराण सुंदरता सम्बन्धे बला आविर्भव हवार संगे संगे चले गें प्रब जानी कृत्यम दईपायन विरहतर কুত্রেতেং সর্বভূত হৃদয় মণিমানম অর্থাৎ তার সংস্কার জাত সংস্কার ক্রিয়াকর্ম দরকার নেই বিশুদ্ধ আবির্ভাবের সঙ্গে সঙ্গে পিতামাতা কে দেখবার দরকার নেই সম্বন্ধ হয়ে যাবে আর সম্বন্ধ হলে আমার অধঃপতন হবে সম্বন্ধ রাখেন না পরমস ব্যক্তিগণ সেখানে তিনি চলে গেছিলেন কিন্তু তাকে আনতেই হবে কি করে বলছেন পুত্রে তো তনময়া তয়া তরবিনেদুন চিৎকার করে ডাকছেন হে পুত্র হে পুত্র এসো হে পুত্র আর গাছপালা যেহেতু ব্রহ্মভূত প্রসন্নে আত্মা সুখদেবজি মহারাজ সেই জন্য সর্বভূতের অন্তর তিনি প্রবিষ্ট হতে পারে। সব গাছপালা সমস্ত কিন্তু এর কিন্তু আচ্ছাদিত চেতন চৈতন্য মহাপ্রভুকে হরিদাস ঠাকুর বলেছিলেন যখন নামের মহিমা হরিদাসকে দিয়ে প্রকাশ করবেন তখন সেমান মহাপ্রভু হরিদাসকে দিয়ে মান নাম মহিমা প্রকাশ করার সময় বলেছিলেন এই যে তুমি যে যেসব নাম করতে করতে যাও তখন স্থাবর জঙ্গম সব যে প্রতিধ্বনি হয় প্রতিধ্বনি নয় তার তারা তোমার যে কৃষ্ণ নাম। সে কৃষ্ণনাম বলছে এর অনেক বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা আছে অনেক বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা অবাক হয়ে যাবে লোক কিন্তু এইসব আলোচনার সময় আমি পাইনি সেই জন্য ব্রহ্মভূতোপ্রসন্নে আত্মা তাদের ভেতর প্রবেশ করে সেখান থেকে সুখদেব গোস্বামী থেকে পক্ষ থেকে সব উত্তর দিচ্ছেন কপুত্র কপুত্র কপুত্র কে পুত্র বলছেন ব্যাসদেব গোস্বামী বদ্ধজীবন উদ্দেশ্যটা কী কিন্তু ব্যাসদেব গোস্বামী তাকে আনতে সমর্থ হয়েছিলেন ব্যাসদেব গোস্বামীর দৃঢ় বিশ্বাস তিনি শক্তাবে সবতা তিনি বলছেন যদি ভাগবতের ভগবানের অনন্য রূপ আর ভগবানের যে লীলা বিলাসের যদি কিছু এর কানে যেত এত তো কোনো অপরাধ নেই সঙ্গে সঙ্গে কনা যেত বরশিতে এমন মাছকে গেঁথে আনা যায় তিনি একটি শিষ্যকে তার শিখিয়ে দিলেন ভাগবতের কিছু শ্লোক তার মধ্যে দুটোই আমি বললাম দুটো শ্লোক অহোকিং স্থান কালকুটংসিয়া যদি অসাধ্যে লভে গোতিম ধুচেদু শরণে অহোভিং স্থানূটম জিগংসিয় অপয় যদি লেবে লোতিম ধাত্রী চিতম তত অন্যম কংবা দয়াল স্মরণ নম্বর তোমরাই বলো আমি আমরা কার স্মরণাগত হব কার চরণে স্মরণাগত হ যিনি এরকম দয়াল এরকম কোনো অবতারে তো আমরা দেখি না পর্যন্ত তিনি ধাত্রী উচিত গতি দিয়েছিলেন আর তারপর তো যে দিয়ে শুরু ভগবান তার সখাগণের সঙ্গে বলদেব সংযুক্ত বলদেবকে সঙ্গে নিয়ে তিনি আনন্দের সঙ্গে গৌ যত গৌ বাছুর আছে ল্যাজ খাঁড়া করে দৌড়াচ্ছে জঙ্গলের দিকে সুন্দর দৃশ্য মানে মহারাজ যদি এই দৃশ্য উদিত হয় কাউর হৃদয়ে সে আর জগতের কোনো কিছু স্মরণ করতে পারে বরহ পীর নট বরবু কর্ কর্ণিকার রায়পদ রীত কল্পনা করো এ দৃশ্য ভগবান বংশীবাদন করতে করতে ছুটছেন কানে কুন্তল রয়েছে ফুল কর্ণ কর্ণিকারম এখানে অপূর্ব শোভা বিস্তার করেছে সখা ছুটছেন সমস্ত গৌমাতা তার সাধারণ কেউ নয় এরা সমস্ত ল্যাচ খাড়া করে দৌড়ে ছুটছে সবার দৃষ্টি কৃষ্ণের দিকে গাছপালা লতা যত গুলমলতা সমস্ত চেতন পরম চেতন চেতন বলল ভুল বৃন্দাবনের মহারাজ যা কিছু বৃক্ষ লতা গুলমলতা যা কিছু আছে ধুলিকণা সমস্ত চেনমা আমরা গৌরীয়গণ শিলরূপবাদের চরণে ধুলি হব এই আমাদের চরম আশা এর বড় বড়ো আশা অনন্ত ব্রহ্মাণ্ডে কোথাও কেউ দেখাতে পারবে না রূপবাদের চরণে ধুলি হওয়াতে যে কি আনন্দ এগুলো সমস্ত সময় হলে আলোচনা করা যাবে ভগবান যাচ্ছেন বৃন্দারণ্য শপথ রমন প্রাবিষদ গীত কীর্তি গীত কীর্তি গীতও অর্থাৎ ভগবানের অমল जश राशी तरह रूपलावण्यार लीलाश महाराज से गोर गोपालक बंधुरा आ सम गाना समस्त पथ तरह गान कर सुर ताल ब्रह्मा, संकर, सब एसे ब्रह्मा संकर, संकर, संकर, शंकर सब इसे दाड़े रही चारिदी के भगवान जख वंशीवन करें भागवते आख ब्रह्मा शंकर समस्त देवता आसें शकर हलन সমস্ত সঙ্গীত তাল সমস্ত বিশেষজ্ঞ তিনি কলা। সেই আর এসে দাঁড়িয়ে থাকেন ওপরে গালে হাত দিয়ে এটা কোন সুর হচ্ছে কোন তাল হচ্ছে ভাগবত বলছেন যে যখন শঙ্কর ব্রহ্মা বরুণ ইন্দ্র সবাই এসে দাঁড়িয়ে থাকেন পাগলের মধ্যে কি হচ্ছে এটা কি গান না কিছু অমৃত কি এটা বলছেন নতকন্দর হয়ে খালি শোনেন মাথা নিচু করে अनिश्चित तथ्या बुझते पर ता ठीक एत ताल छ सब जान तुझते कि रकम भाव तनिश्चित तथ्य क्य तत्वता बुझे पर कि हगवान प्रत्येक क्रियाकर्माते गभर अर्थ आगुल এইভাবে যখন ভগবান ভগবান যাচ্ছেন ইত্যাদি সমস্ত লীলা বর্ণনা এবং তার গুণের বর্ণনা হল অহব কি যাস এই কটা জিনিস খালি মাত্র ব্যাসদেব গোস্বামীর শিষ্য কুঠার কুঠার নিয়ে গেছেন গাছ কাটবার নাম করে গাছ কাটছেন আর দূরে সুখদেব যেখানে বসে রয়েছে এরকমভাবে বুধ হয়ে সেইখানে বসে বসে গাঠ কাছেন আর গান গাইছেন ভাগবতের এই পদগুলো ভাগবতের যে পদগুলো বলল এরকম গান গাইছেন অপূর্ব ভগবানের বিলাস সুখদেবের কানেই যাচ্ছে সুখদেবের কানে গিয়ে আস্তে আস্তে চোখ খুললেন চোখ খুলে এদিকে তাকাচ্ছেন কে গায় দেখলেন একটা দূরে একজন গাইছে এগুলো সঙ্গে সঙ্গে উঠে গিয়ে বললেন ও বন্ধ করে দিয়েছেন আরও বলো আরও বলো চৈতন্য মহাপ্রভু জান স্বরূপকে বলছেন বল বল বলে প্রভু বলে অনুক্ষণ বল বল আরও বলো ব্রজের তত কৃষ্ণের তত রস তত্ত্ব বলো বলো আরও বলো আমার কান আমার কান তৃষ্ণায় মরে গেল আমার কান তৃষ্ণায় মরে গেল বলো আরও বলো এরমভাবে কান পাচ্ছেন মহাপ্রভু ঠিক সেই রকম সুখদেব গোস্বামী আরও বলো আরও বলো কি শোনালে আরও বলো যখন বলছেন তাকে বলে আরও বলব কিন্তু আমার সঙ্গে যেতে হবে এখানে দেব না হে কোথায় যাবো বলে চলো অনন্ত সাগর আছে এরকম অমৃত দেব আচ্ছা দেবে চলো তাহলে পেছন বৈঠন চলতে আরম্ভ পেছন বৈজনে চলতে আরম্ভ করলেন ব্যাসদেবস্বী ব্যাসদেবস্বামীর চরণে উপস্থিত হলে ব্যাসদেব গোস্বামী তাকে পরম উপযুক্ত জ্ঞান করে এবার তাকে এই ভাগবতজী মহাপুরাণ নামক অমল পুরাণ আনন্দময় এসব বিরাসের কথা তাকে বলেছিলেন এখানে তৃতীয় অধ্যায়তে আমরা এবার চলে যাচ্ছি যেহেতু অনেক তাড়াতাড়ি আমা আমাকে আদেশ করা হয়েছে দশম স্কন্ধের কিছু আস্বাদন করাবার জন্য তাও দশম স্ক দশম স্কন্ধের বাল্যলীলা আদি কার্তিক মাসে মোটামুটি একটু বলা হয়েছিল সেগুলোও এখন সংক্ষেপ করে যেগুলো কেউ শোনে নাই কোনো দিন সেগুলো কিছু আলোচনার আদেশ করেছে বৈষ্ণবগণ আদেশ করেছেন উদ্ধবজি মহারাজ তৃতীয় অধ্যায় এরকম সন্দেপণি মুনির কাছে সকৃত প্রক্রম যে আর্থাৎ উদ্ধবজি মহারাজ কৃষ্ণের সমস্ত লীলা বিলাসগুলো খালি স্মরণ করছেন আর বলছেন কৃষ্ণের মথুরায়গমন পূর্বক কংসবধ পিতামতার উদ্ধার তারপরে সেখানে কিভাবে তিনি সন্দীপুনিমুনির কাছে শিক্ষার্থে গেছিলেন ইত্যাদি কথা সমস্ত বর্ণনা করছেন সন্দীপনীমণি কিভাবে তাকে বলেছিলেন যখন চৌষট্টি বিদ্যা চৌষট্টি দিনে আয়ত্ত করে নেওয়ার পর দক্ষিণা দেওয়ার জন্য ব্যস্ত হলেন গুরুদেব বললেন তোমাকে আমার এক পুত্র ছিল সেই পুত্রকে আমাকে আমার কাছে নিয়ে আসতে হবে আমার সেই পুত্রকে আমার কাছে ফিরিয়ে দিতে হবে বলে ঠিক আছে দব ফেরত এই করে তিনি সন্দীপনী গুরুদেবকে তিনি তার পুত্র ফেরত দিয়েছিলেন দিয়ে যতপি তিনি ঈশ্বর পরম ঈশ্বর তথ্যপি গুরুদেবের থেকে আশীর্বাদ পেয়েছিলেন এগুলো আমরা দশস্কন্ধে আলোচনা করব অদ্ভুত আশীর্বাদ পেয়েছিলেন আর তারপর আস্তে আস্তে বলতে বলতে উদ্ধবজি বলছেন তারপর দ্বারকায় গেলেন দ্বারকাতে এই ঘটনা ঘটলো সংক্ষেপে সব বলছেন দ্বারকায় গিয়ে যখন সমস্ত ভগবানের লীলাপ যে যেগুলো তিনি করবার জন্য বিস্তার করবার জন্য এসেছিলেন সেগুলো হয়ে যাওয়ার পর তিনি চিন্তা করলেন আমার এই যদু বংশকে আমাকেই নিয়ে যেতে হবে আমার যদু বংশের কেউ কম্পিটিটার নেই কাজে কে একে নিয়ে যাবে ভগবান সাপচ্ছলে ব্রহ্ম সাপচ্ছলে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হলেন তারপর তাদেরকে নিয়ে চলে গেলেন হ্যাঁ সেখানে समस्त किस समुद्र तीर तरप से परस्पर समस्त बनाश हलन सब निजे दामे नहीं गलि अतपर प्रवासक प्रवासक बल्दजी महाराज इधर कांडकारखाना देखे बल्दजी महाराज आस्ते आस्ते मन के गुटे निलेंस्ते आस्ते समय चित्रे आस्ते आस्ते मिले गलें अनंतरूप धारण कर चले ग मिले गलर संगे জলে গিয়ে সয়ন করলেন আস্তে আস্তে মন সমাহিত করলেন কৃষ্ণই তার তো কৃষ্ণই প্রাণ আর তিনি তো কৃষ্ণের থেকে আলাদা কেউ নয় তথাপি আস্তে আস্তে জলেতে অনন্ত রূপ ধারণ করে বিলেন হয়ে গেল কৃষ্ণ সমস্ত কিছু থেকে মন এতদিন তিনি মর্তলীলা করেছেন মানুষ লিঙ্গ ধারণ করে আর মানুষলিঙ্গ ধারণ করলে মান ভগবান এমন লীলা করেন আমার খিদে পেয়েছে আমার এই পেয়েছে ঘুম পেয়েছে বিভিন্ন ভগবান যেরা মানুষের হয় ওরকম লীলা ভগবান করে থাকে ভগবান এবার সমস্ত আত্মীয় পরিজন এগুলোকে এই জগতে এনে সব নিজের পার্শ্ব দেখে দিয়ে লীলা করেছেন এগুলো সব সংহার করলেন আস্তে আস্তে ব্রহ্মসাপের দ্বারা তিনি এবার গিয়ে একটা অসত্য বিক্ষের তলায় পায়ের ওপর পা তুলে এরকমভাবে বসে বললেন চতুর্ভুজরা উদাহরণ শর বছন্ শ্যমদ বীর প্রশানোচন দিদি পিতক আরৌ অধিসৃত দক্ষিণ अप्रित्यारत उधी दक्षिणांग्री सरौरूह निजे बाम उपरे दक्षिणांग्री के पायर पाथुल चतुर्भुज धारण कर वृक्ष अपाश्रित असत्य मकृष मकृषम বলছেন অসত্য একটা ছোট অসত্য বৃক্ষ তার তলায় তিনি বসে পড়েছেন আর সেখানে বসে এবার নিজের যোগমায়কে অবলম্বন করে নিঃশেষ্ট যেন কেউ তাকে তিনি কাউকে চেনেন না এই অবস্থায় উদ্ধবজি বলছেন আমি পাগলের মতো ভগবানকে খুঁজছি আমা আমার প্রাণ আমার বন্ধু তিনি আমাকে বন্ধু বলেন আমি তার সঙ্গে অভিন্ন ভগবান বলেছেন উদ্ধব আমার সঙ্গে অভিন্ন নন অপি উদ্ধব মন্নুন নন অপি উদ্ধব মন্নুন উদ্ধবকে আমার থেকে এক বিন্দু কম মনে করবে না উদ্ধব আর আমি এক এগুলো সব ভালোবাসার কথা তার মানে উদ্ধব হ্রাস করতে আরম্ভ করলো তানোয়। নয় এগুলো বুঝতে হবে সেখানে এইবার যখন এভাবে হলো তখন বলছেন যে উদ্ধব পাগলের মতো খুঁজতে খুঁজতে আছেন কোথায় গেলেন আমার প্রাণের বন্ধু কোথায় গেলেন খুঁজতে খুঁজতে চারিদিক পাগল হয়ে গেছেন সমস্ত আত্মীয় পরিজন চলে গেছে তারা তারা একে অপরে বিনাশপ্রাপ্ত হয়েছে প্রবাস বলা হয়েছিল আগে খুঁজতে খুঁজতে পাচ্ছেন না কেঁদে ফেছেন অস্থির হয়ে গেছেন গিয়ে দেখেন তারপর দূরে এই ভগবান বসে রয়েছে অস্বত্থ বিক্ষেতলা ছুটে গেছেন কাঁদতে আরম্ভ করেছেন অস্থির হয়ে ভগবান কিছু উত্তর দিচ্ছেন চুপচাপ রয়েছেন গিয়ে কাতরভাবে খালি কাঁদছেন বলছেন প্রভু আমার মনে হচ্ছে আপনি চলে যাবেন আমার মন বলছে কিন্তু আমাকে কিন্তু ছেড়ে যাবেন না আমাকে ছেড়ে গেলে আমি মরে যাব আমি পারব না সহ্য করতে পারব না বিরহ যন্ত্র না সহ্য করতে পারবে না আমি সকালেও আলোচনা করেছি সব বিষয় বিরহ কাকে বলে যদি অন্তকরণ গুরু বৈষ্ণব ভগবানের জন্য না কাঁদে না কাঁদে তাহলে নিশ্চয়ই ভজন হয় নাই অন্তঃকরণে যখন লহর উঠবে ঢেউ উঠবে উথাল পাতাল করবে কোথায় গেল গুরুদেব কোথায় গেল গুরুবর্গ পহুপাত কোথায় গেলেন এরকম যখন কান্না আসবে পাগল হয়ে যাবে তখন বুঝবে তুমি ভজন ভজনের দিকে এগিয়েছ ঠিক এরকমভাবে উধো উধো বলে বোঝবাসীরা উদ্ধব বলেন উধো উদ্ধবকে এরকমভাবে ভগবান তখন কি করলেন তখন এরকম কাতর কাতরভাবে বলছেন ভগবানের কাছে এরম প্রার্থনা করার সঙ্গে সঙ্গে ভগবান তখন তার জন্য তো কিছু উত্তর দিতেই হবে উদ্ধবকে এবার তে চিন্তা করলেন এই হচ্ছে যোগ্য পাত্র একে আমি জগতে তো রেখে যাব। একে জগতে রেখে যাব কি কারণে না একে জগতে রেখে গেলে এ হচ্ছে আচরণশীল আচার্যের কাজ করবে জগৎবাসীকে মহারাজ বাঁচাবে কি করে কিছু কিছু খাওয়া দাওয়া সব দিয়ে কি জগতবাসী বেঁচে যাবে জগতে শান্তি আসবে মঙ্গল হবে এর উত্তর কেউ দিতে পাচ্ছেন। এরা জানেন না এদের জানা নেই সেক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করেন একে আমি গভীর ভগবত তত্ত্ব রহস্য আমি দান করে যাব উদ্ধবকে উদ্ধব এবার যখন ভগবান উপদেশ করবেন বুঝতে পারলেন তখন বিভিন্ন রকম প্রশ্ন তিনি করতে আরম্ভ করলেন সেই সময়তে ঘটনাক্রমে মৈত্রী ঋষি মৈত্রীয় ঋষি পরাশরের শিষ্য মৈত্রীয় ঋষি যদৃচ্ছাক্রমে ভগবানের ইচ্ছায় ভগবানের ইচ্ছায় তিনি সেই জায়গায় উপস্থিত হয়েছেন ঘটনাক্রমে ভগবত ইচ্ছায় তিনি সেই জায়গায় উপস্থিত হয়েছেন এবং সেখানে বসে বললেন আর কোথায় যাবেন এত সৌভাগ্য তো আর দেখা যাবে না মৈত্রমণী বসে বললেন বলে ভালো জায়গা হয়েছে এবার ভগবান শ্রীকৃষ্ণ এবার আস্তে আস্তে উত্তর দিতে আরম্ভ করলেন উদ্ধর এক একটা করে প্রশ্ন করতে আরম্ভ করলেন প্রশ্ন করার পর যখন সমস্ত ভাগবত্ত্ব এইভাবে উপদেশ করছেন তখন উদ্ধবের অনেক কথা সেসব সেই সমস্তগুলো উত্তর দিয়েছিলেন আমরা এগারো স্কন্ধে কিছু আলোচনা করবো এ বিষয়। ভগবান তারপর বললেন উদ্ধব ভগবান যাওয়ার জন্য তৈরি হচ্ছেন উদ্ধব কাঁদতে আরম্ভ করছে অসহ্য কান্না আমি তোমার সঙ্গে যাব আমি সহ্য করতে পারব না তোমার বিরোধ ভগবান বলছেন তোমাকে আমার আদেশ পালন করতে হবে তোমাকে রূপে জগতে আমি রেখে যাব। তুমি বদ্রিকার সময় চলে যাও ভগবত তত্ত্ব উপদেশ করলে বদ্রিকার সময় চলে যাও সেখানে তুমি থাকো কৃতজিতার্থ হবে সেখানে আর এক একস্বরূপে উদ্ধবজি বৃন্দাবনের মধ্যে আছে উদ্ধব কিয়ারি সেখানে আছেন উদ্ধবজি একস্বরূপে তিনি উদ্ধব কুণ্ডে আছেন সেখানে নিত্য বিরাজিত আর একস্বরূপে তিনি বদ্রিকাশ্রমে বিরাজিত আছেন দুই জায়গায় উদ্ধবজি মহারাজ আছেন যারা বদ্রিকাশ্রমে গেছেন তারা জানেন সেখানে উদ্ধব আছেন নারদ আছেন নরনারায়ণ আছেন গণেশ আছেন বিভিন্ন মূর্তি সমস্ত আছেন ওখানে এখন এই উদ্ধবজি মহারাজের সঙ্গে উদ্ধবজি মহারাজের সঙ্গে দেখা হয়ে গেছেন বিদুর জি মহারাজের বিদুর মহারাজের সঙ্গে উদ্ধবজি দেখা হয়েছে আগেই বলেছি এইসব ঘটনা বর্ণনা করছেন তার কাছেই করতে করতে উদ্ধবজি মহারাজ যখন বর্ণনা করতে বলছেন কালকেও আলোচনা করছি উদ্ধবজির মন খালি ভ্রমিত হচ্ছে বলছেন এই ভগবান আমাকে বিভিন্ন মন্ত্রণা করবার জন্য ডাকতেন পরামর্শ করবার জন্য आज से कथागुलर मन पड़े जा सह्य करते ही भगवान यकम संगे मजा करतें बोचन मंत्रेश मांगवापय तमकु तमकुठता खंड सदात्म बोध जिन्हें अकुण्ठ सदात्म बोधेषित जार अभिज्ञानता काभिज्ञानतर ओपर निर्भर करेना स्राट যাকে ভাগবত বলছেন জন্মাদস্যত অন্ময়াদিত রাশারথে সভিজ্ঞ সভিজ্ঞ সভিজ্ঞ সরাট স্ব অভিজ্ঞ তিনি নিজেই অভিজ্ঞ সমস্ত বিষয় সৃষ্টির বিষয় থেকে আরম্ভ করে যা কিছু অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত ব্রহ্মাণ্ডের কোণে কোণে প্রত্যেকটা ধুলি কণায় কখন কি ঘটছে সাইমল্টেনিয়াসলি একই সঙ্গে জানেন যুগপথ এটা আগে জানলে এটা পরে জানবে এরকম না একই সঙ্গে তাহলে ভগবত তত্ত্ব কাকে বলে এবার বোঝো অনন্ত ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা ধুলিকণার কি কি খবর কখন কি হচ্ছে সমস্ত খবর ভগবান যুগপথ একই সঙ্গে জানেন আলাদাভাবে না এটা আগে জেনে নি সময় নিই পরে ওটা জানব একই সঙ্গে ভগবত তত্ত্বটা কি এবার উপলব্ধি করবে এবার ভগবান এইখান উদ্ধবজি বলছেন এই সব চিন্তা করে আমি আজকে পাগল হয়ে যাচ্ছি তিনি আমাকে ডাকতেন যেমন সাধারণ লোকের মতো ডেকে বলতেন উদ্ধব এই সমস্যা হয়েছে আচ্ছা বলো তো কী করা যায় কী করলে ভালো হয় বলো তো এবার হাতে হাত নিয়ে বন্ধুর মতো বসে আলোচনা করতেন পঞ্চম অধ্যায় এবার সুখদেব গোস্বামীজি মহারাজ বলছেন যে বিদুরের সঙ্গে বিদুর জি মহারাজকে এই সমস্ত কথা বললেন বলে উদ্ধবজি বলেন আপনার ওই তোমার সঙ্গে মুনির দেখা হবে এই পথে যাও গঙ্গাতির পথে মুনি আমি আমার মনটা অত্যন্ত এই ভগবত চিন্তায় আকুল হয়ে রয়েছে তিনি আরও গভীরভাবে বলবেন আমি তো বললাম আমি পারছি না বলতে আমার আটকে যাচ্ছে মানে আমি সহ্য করতে পারছি না সেই মৈত্রীমণি সেই ভগবতত্ব জানেন তিনি ওই গঙ্গাতীর এই পথে যাও তার সঙ্গে দেখা হয়ে যাবে তিনি তোমাকে এই সমস্ত কথা বলবেন তাই নাকি বলে ঠিক আছে কোনো মতে সামনে নিলেন আজ্ঞা পালনের জন্য উদ্ধবজি মহারাজ চলে গেলেন উদাসীন হয়ে আর সেই পরিকর বৈশিষ্ট্য কেউ নাই আর নিঃসঙ্গ রয়েছেন উদ্ধব কেউ নাই ভগবান নিজে সর্বসময় যার সঙ্গে সঙ্গ হতো এখনও সঙ্গ হচ্ছে কিন্তু অন্তঃকরণে সন্মুখে নেই দেখতে পাচ্ছেন না তিনি উদাস হয়ে চলে গেলেন তার আর কিছু ভালো লাগছে না চলে গেলেন সেখানে মৈত্রমণির সঙ্গে দেখা দেখা হলো কার যে বিদুজি মহারাজের দেখা হলো বিদুজি মহারাজের দেখা হওয়ার পর বিদুজি মহারাজ বিভিন্ন অন্তরের কথা বলতে আরম্ভ করলেন তত্ত্ব জিজ্ঞাসার পূর্বে নিজের দুর্বলতা জগতের অস্থায়ী কারণের কথা বলে না মানুষ এই জগৎ এরকম আমার এরকম অবস্থা হয়েছে আপনি আমাকে দয়া করে বলুন নতে বাঁচান এগুলো বলতে হয় এগুলো সব যিনিও তত্ত্ব তত্ত্ব অভিজ্ঞ তিনি সাধারণ কেউ না বিদ্যুৎজি মহারাজ যমরাজজী মহারাজ তিনি নিজে দ্বাদশ মহাজনের একজন তাই জন্য বলছেন সেই গঙ্গাত্রীরে তার সঙ্গে দেখা হলো আর প্রশ্ন করতে আরম্ভ করেছে সে পায়ে দণ্ডবোধ করে সেই মৈত্রী অমনির কাছে প্রশ্ন করতে এরকমই হয় মহারাজ এরকমই হয় দৈন্য আশ্রয় করেন যারা নিজের জ্ঞানকে দৃঢ়করণের জন্য আরও প্রশ্ন করেন করে এবার বিদ্যুৎ মহারাজ আপ সমস্ত অপূর্ব কথা বলছেন কীরকম বলছেন এই জগতের লোক কিসের পেছনে দৌড়াচ্ছে বলতে পারো তোমরা কোনো একটা উদ্দেশ্যর পেছনে দৌড়াচ্ছে সেই উদ্দেশ্যটা আনস্টেবল অস্থায়ী সেই উদ্দেশ্যটা তারা নিজেই জানেন এটা বাস্তব উদ্দেশ্যকে হয়তো হয়তো তারা তোর কারা তারা কোনো একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে যাচ্ছে ছুটছে নচের সংসার করতো না এসব কথা বিগত দিনগুলোতে মোটামুটি দেওয়া হয়েছে কিন্তু কোন বাস্তব সত্য বস্তু আছে কোন পরম বাস্তব সত্য বস্তু আছে যেটার ব্যাকগ্রাউন্ডে এই অস্থায়ী বস্তুগুলোকে আজ আমার সত্য বলে মনে হচ্ছে কথাটা বুঝে গেল নালে সত্য বলে মনে হতো না এইগুলো অস্থায়ী কিন্তু থাকে না কিন্তু এগুলোকেই লোকে সত্য বলে মনে করেন বিদুজি মারা জন্য আমাদের যেন কাণ্ডজ্ঞান হয় ওই জন্য অপূর্ব গান গাইছেন গেয়ে গে आगे मैत्र चरने प्रश्न कर प्रथम आगे एग्लि <Sessus> करोति लोको लोक नंदे तुय तुख जद त्र युक्तम भगवान बदन्यु बोचन सुखाय कर्मा कर लोक সুখায় কর্মাণিকরতিলোক কথাটা ঠিক কে অস্বীকার করবে সুখায় কর্মাণিকর তিলোক কোনো লোক আছে যে দুঃখ পাবো বলে আমি সংসার করছি আছে কেউ এখানে সুখ পাবে বলে এখন প্রশ্ন হলো এই সুখের যে সংজ্ঞাটা ডেফিনেশান এই যে সুখের যে ডেফিনেশান বিভিন্ন বদ্ধজীবের কাছে বিভিন্ন রকমভাবে প্রতিভাত বোঝা গেল আমার কথাটা বোঝা গেল বিভিন্ন বদ্ধজীব যেরকম যেরকম সংস্কারে রয়েছে সেটা অনুযায়ী সে সেইটাকে সুখ বলে মনে করছে কেন এই জগতে বাস্তবিক সুখ তো কিছু নেই সুখের মতো যেমন আমি উদাহরণ দিলাম একটি সুখর রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সে ভালো ভালো বিষ্ঠা পাওয়াটাকেই সুখ মনে করে করে না তাকে যদি ওই তুমি দয়া করে নিয়ে এসে ভালো করে চান করিয়ে বলো আমি একটা গদিতে শুয়ে রাখবো এসি চালিয়ে দেবো সে কি থাকবে সে লাপিয়ে গিয়ে ওই নর্দমায় যাক তো তোমার রুচি যদি সেরকম থাকে ডু অ্যাকর্ডিংলি সেই অনুপাতে তুমি তোমার আচরণ কর আবার একজন আছে মহা বৈষ্ণব তিনি জগতের কোনো কিছু ভালো লাগে কোন কোন মূর্খ ব্যক্তি আছেন মঠেতে অনেক ব্যক্তি আসে তারা কখন কি ব্যবিচার তারা তো সব পেসেন্ট অ্যাকচুয়ালি মঠের লোকগুলো তো সব পেশেন্ট তাদের চিকিৎসা হচ্ছে সবাই তো সে প্রশ্ন হয়নি এখন তাদের একটা আচরণ দেখে কোন একটা মূর্খ ব্যক্তি ভেবে নিল মঠের সাধুগুলো এরকম অত যাব না এরম ব্যক্তিও আছে আর সেই লোকটা আচ্ছা রাবণ যদি সাধুর বেশ ধারণ করে আজকে অত্যাচার করে থাকে আর তুমি যদি সেটা শাস্ত্র প্রমাণে দেখে থাকো সাধু তাহলে এরম করে তাহলে তুমি কোন সাধুর কাছে যাবে না এই অত মূর্খের বিচার রাবণ সাধু সাধু ছিল সেরে পরিচয় দিয়েছিল আমি সাধু সে অত্যাচার করেছিল তা বলে কি জগতে কোনো সাধু নেই চোরের ওপর রাগ করে আমি মাটিতে ভাত খাব এরকম মূর্খ আছে মটে আসা বন্ধ করে দিল বলে জগন্নাথদের কাছে যাব না এরকম মূর্খ আছে এর তো বোকা জানে না তার নিজের মঙ্গল হারিয়ে ফেলছে ভাবে দেখা যায় আমি যেটা বলতে আরম্ভ বল মানে যেটা উপলব্ধি করাবার জন্য বলতে চাইছিলাম সেটা হলো যে যেরম সংস্কার সেই অনুযায়ী সেটা সেটাকে মঙ্গল করে বিভিন্ন জিনিসের প্রতি আসক্ত হয়ে রয়েছে নেশা আদি সেটা তার মঙ্গল ও বলছে এটাই আমার ভালো ও বলছে এটা আমার ভালো বিভিন্ন জিনিসকে সুখ বলে মনে করছে কে কেউ জুয়া খেলাটাকে সুখ মনে কর সন্ধ্যে হলে কি করে জুয়ার আসরে যাবে চোখের সামনে দেখা লক্ষ লক্ষ টাকা তৈরি করছে ব্যবসা করে হ্যাঁ দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের সামনে দোকান সে বিরাট সেলসম্যান সে কিছু মধ্যে লক্ষ লক্ষ করা হয়নি ব্যাস সঙ্গে সঙ্গে তার কিছুদিনের দিনের মধ্যে দুঃসঙ্গ হয়ে গেল। দুঃসঙ্গ হয়ে সে টাকা তো গেলোই তার বাড়ি ঘর গয়না গাঁটি সব চলে গেল। সমস্ত গিয়ে সে হয়ে লাস্টে এখন সে খেতে পায় না এর জন্য কে দায়ী হল খেতে পায় না কিছুদিন পরের দোকানে চাকরি করলো তারপরে শরীর দুর্বল হয়ে আসছে খেতে পারছে না ব্যাস সবশেষ ছেলে মেয়ে সব কাজী আমার জীবনটা আমার জন্য নয় সবার জন্য এই চিন্তাটা যখন করা যায় তখন স্বার্থ যে নিজের সুখের অনুসন্ধান এটা বন্ধ হয় স্টফ কিন্তু জগতের লোক এইটুকুও করতে পারেন স্বাধীনতা সংগ্রামী অন্তত এটুকু করতে পারি যে আমি প্রাণটা দেবো আমার প্রাণটা দিলে এই আমার দেশবাসী খুশি হবে আমি তো বলি তোমার এইটুকুও করতে পারো না ভগবানের জন্য কি প্রাণ দেবে কত বড় টার্গেট একটা কি অনন্ত আনন্দ মূর্খগুলো কোনো চিন্তাই করছে না কোন আনন্দের সাগরে তুমি যেতে পারবে বলছে এই জগতে যা আছে এটি ভালো থাক কি করা যাবে সেই বলছেন লোক তো সুখের জন্য গর্ব করে ন তো সুখ বা কিন্তু দেখা যায় সুখের জন্য সুখের লাগিয়া এঘর বাঁধেনু অননে পুড়িয়া গেল সুখের জন্য কিন্তু সংসার মেয়েছে বিয়ে করব সুন্দর স্ত্রী আসবে ব্যবহার সঙ্গে ভালো প্রেমের সংসার করব ব্যাস সব উড়ে গেল সব উড়ে গেল মানুষ অনেক আশা করে কিন্তু গ্র্যান্ড করবে তার ওপর থেকে তার কর্মফল অনুযায়ী ভগবান গ্র্যান্ড করে থাকেন ভগবান না করলে আপন ইচ্ছাই জীব কটিবাঞ্ছা করে হ্যাঁ ঈশ্বরের ইচ্ছা বিনা ফল নাই হবে না তাই জন্য সুখায় ও কর্মাণিকর তেল লোক ও সুখ প্রাপ্তির জন্যই করে থাকে এমন বোকা লোক নিয়ে সুখের জন্য করছে না কত লোককে বলতেছে মহারাজ বাসে ঝুলে ঝুলে সমস্ত আমরা বললাম এই কত কষ্ট করে অফিসে যান কলকাতায় ফেরত আসেন মারা বলছে মহারাজ এত কষ্ট করে যা যাই তথাপি বাড়ি ঢুকলেই পরে একটা আনন্দ হয় বাচ্চাটা দূরে এলো বাপি বাপি করে আদো আদো কথা বলছে স্ত্রী এসে চায়ের পেয়ালাটা সামনে দিল মিষ্টি কথা বলতে গেলাম ব্যাস সব ভুলে গেলাম কিসের কষ্ট এই কষ্ট এই তো কিছু নাই এই আনন্দটার কাছে ওই কষ্টটা কী কিন্তু যা কষ্ট সে কল্পনা করা যায় না বাদরের মতো ঝুলে ঝুলে যাচ্ছে অফিসে সেখানে এত কষ্ট এত পরিশ্রম গালাগাল তারপরে দুটো অন্য জোগাড় করছে তথা বলছে এটাই সুখ এখন সুখের ডেফিনেশান বিভিন্ন লোকের কাছে বিভিন্ন কিন্তু কান খুলে শুনে রাখতে হবে পরম সুখটা কি সেটা সংজ্ঞাটা একটু না বললে আমার আমি অনেক কিছু বলতে চাই কিন্তু সময়ের অভাবে বলতে পারি না দুঃখে লাগে আমার বলছেন সুখের বাস্তব সুখের সংজ্ঞাটা কোথায় সেটা হচ্ছে ভগবান হলো সুখস্বরূপ বাস্তব ভগবান হলো সুখস্বরূপ আর ভগবান সুখস্বরূপ বাস্তব বস্তু আর তার একটা রিফ্লেকশান এই জগতে পড়েছে বোঝা গেলো কি বলল তার একটা রিফ্লেকশান এই জগতে পড়েছে ওই যে বাস্তব সুখের রিফ্লেকশান পড়েছে মায়ার প্রভাবে তুমি এইটা কি সুখ বলে মনে করছো বোঝা গেল কী বলল বাস্তব সুখ কিন্তু আছে বাস্ত দেখবে সমস্ত জীবাত্মার মধ্যে মরতে চায় না আর কবিও বলছেন কবি রবি ঠাকুর মরিতে চাই না আমি এই সুন্দর ভবনে হ্যাঁ আমি চাই না হতে নব কি ভুলে গেলাম পরে বলবো মনে হলে আমি চাই না হতে নবযুগে নবযুগের নববঙ্গের চালক যদি বাইরে হতে পরজন্মে বোঝের রাখাল বালক তবে নিভিয়ে দেবো নিজের ঘরে সুসভ্যতার আলোক কি সুন্দর কথা আমি তো অত্যন্ত আনন্দ পাই এই যে এক কথাটা তার মুখ দিয়ে বেরোলো সে নিশ্চয়ই রিয়ালাইজ করেছে আমি চাই না হতে নববঙ্গের নবযুগের চালক তো এই জগতের কর্তৃত্ব পেয়ে আমি এই এই বঙ্গদেশকে অধিকর্তা হব এরম আমার ইচ্ছা নেই যদি আমি পরজন্মে ব্রজের রাখাল বালক হয়ে জন্মাতে পারি এই সুখটা যদি পাই আমি তাহলে আমি আমার ঘরের যে যেটাকে জগতের লোক বলে এটা সভ্যতা এই সভ্যতা আমার দ্বারা আর হয় না যখন অনেক সভ্যসভ্য লোকের সঙ্গে পূর্বে চলতাম তখন ভাবতাম এটি বোধহয় সভ্যতা এখন দেখি এগুলো সব অসভ্যতা এগুলো কিছু না এখন আমাকে যদি তোমরা জঙ্গলি মানুষ বলো তা আমি তাতে হাসি আমার আনন্দ ওইটাই রাষ্ট্রিক সিভিলাইজেশন আমার বৃন্দাবনের সভ্যতা কখন কিভাবে থাকে ঠিক নেই এটাকে তুমি বলতে পারো অসভ্যতা তা আমার কাছে এটিই সভ্যতা কৃষ্ণের যেটা দেখানো পথ ওটি আমার সভ্যতা সেই জন্য কবিও এটা উপলব্ধি করেছেন কেন রসিকমোহন বিদ্যাবসনের সঙ্গে তিনি সঙ্গ করেছেন মহা মহাবৈষ্ণব শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী বিমলা প্রসাদের সঙ্গে তিনি সঙ্গ করেছেন অনেকবার শিল ভক্তিমীন ঠাকুরের সঙ্গ করেছেন দ্বিজন নাথ দ্বিজন নাথের সঙ্গে তার সঙ্গে যেতেন ছোট বয়সে সতেরো আঠেরো বছর বয়স কাজেই তিনি বৈষ্ণব সঙ্গ করেছেন যদিও সেই জন্মে বৈষ্ণব হতে পারেন নাই পুরোপুরি কিন্তু সেই জন্যই তার কাছে এরকম বেরিয়েছে তাহলে কতটা ওপরের কথা তাহলে সুখায় কর্মানি করতি লোক অর্থাৎ বাস্তব সুখ বলে একটা জিনিস আছে সেই সুখের একটা পারভার্টেড রিফ্লেকশন এটা যারা শিক্ষিত লোক তাদেরকে পরিষ্কারভাবে বুঝি বিজ্ঞানভিত্তিকভাবে যে এই যে জগৎটা তুমি দেখছ এটা কিছু না এই জগৎটা ক্ষণস্থায়ী এটা হচ্ছে অপ্রাকৃত জগৎ যে ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড সেই জগতের পারভার্টেড রিফ্লেকশন অপ্রাকৃতিক জগতের এটা বিকৃত প্রতিফলন পড়েছে বিকৃত প্রতিফলন তাই জন্য ওই জগতে যেটা সুখ সেটা তুমি উপলব্ধি করছ বা পাচ্ছ না এই জগতের এই হেও সুখটাকে তুমি সুখ বলে মনে করছো আমি একটা উদাহরণ দিয়েছিলাম বেদান্ত থেকে তুমি নিজে খুব সাজুগুজু করলে খুব সুন্দরভাবে করে এবার ভাবছো কিরাম সাজলাম একটু দেখি আয়নার সামনে দাঁড়িয়ে দেখছো আর পেছন থেকে একজন তত্ত্ববিদ বলছে মূর্খটা কি দেখছে ও কেন আমি নিজেকে দেখছি দেখতে পাচ্ছ না সব বিপর্যয় হয়ে গেছে বিপর্যয় সুন্দর লাগে এই সুন্দর শাড়ি পরী সুন্দর কচি সব মূর্খ ভালো করে দেখো কি দেখবো বলে তোমার ডান হাতটা বাঁ হাত হয়ে গেছে তোর ডান পাটা বাঁপা হয়ে গেছে ডান চোখ বা বিপর্যয় তোর টোটাল চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ মূর্খ ভালো আছো তুমি ভালো আছো ভালো দেখছো এটা এটা তো রিয়েল হ্যাঁ প্রতিবিম্ব এটা কিন্তু প্রতিবিম্বের সামনে দাঁড়িয়ে যা করবে সেটি সত্য মনে হবে তাই আমি করছি মনে হবে সেই অঙ্গভঙ্গি সেরকম এই জগৎটা অপ্রাকৃত জগতের এক আনন্দময় জগৎ আছে সেই জন্য তোমার এই জগতে তোমার মরবার কোনো ইচ্ছা কোনো জীবের যে আত্মা আছে প্রত্যেক জীবের যে আত্মা আছে সে আত্মা স্বরূপেতে কোনো মৃত্যু বলে কোনো কথা নেই গেল আত্মার যে স্বরূপ আত্মার যে স্বরূপগুলো আছে সেই স্বরূপের মধ্যে মৃত্যু বলে কোনো কথা নেই কেন সত্যিই তো নেই গীতাতে তো ভাব একটা তো এরা হিন্দু বলে দাবি করে একটু দিন গিতার একটা চ্যাপ্টারও খুলে পড়ে না আরে মুসলিম ভাই তো অন্তত সেই ওখানে গিয়ে তো অন্তত আল্লাহ আকবর বলে তুই কি করিস বড় বড় কথা বলিস লজ্জা হওয়া দরকার এটা একটা গীতার একটা পাতাও খুলে পড়ে না বিদেশিরা পাগল হয়ে যায় এক একটা শব্দ নিয়ে রিসার্চ করছে গবেষণা করছে এসব মূর্খের দর কি বলবে তাতে সেটা বলছেন সেখানে ভগবান পরিষ্কার ভয়ে বলেছেন সেখানে যেমন তুমি তোমার পুরোনো কাপড় ছিঁড়ে গেলে পরে ফেলে দিয়ে নতুন কাপড় তুমি বাজার থেকে নিয়ে এসে পড় ঠিক সেরকম তুমি চিন্তা করে দেখো মায়ের কোল থেকে তুমি আবির্ভাব হয়েছিলে কত যত্নে মা পালন করেছিল তারপর আস্তে আস্তে বড় হয়েছো যুবক হয়েছ কত রস আস্বাদন করলে জলজগতের এখনো তোমার আস না এখন তুমি আস্তে আস্তে হয়ে গেছে চুল ফুল খসে যাচ্ছে চলে যাবে জগতে তাহলে এই শরীরটা তোমার নতুন ছিল জন্মবাস আস্তে পূর্ণ হয়ে গেল তুমি শরীর ছেড়ে দেবে তাহলে এইভাবে বাসাংশী জিরাণী যথা বিহায় নবান গৃণাতি নর পরাণী এগুলো কত বড় সত্য কথা এবার চিন্তা করে দেখ সুখদেবজি মহারাজ বলছেন বিদুজি মহারাজ অনেক প্রশ্ন করেছেন তার আগে আত্ম সংশোধনের জন্য যে কথাগুলো খালি মৈত্রীমণির কাছে বলছেন যেগুলো বলে সেগুলো সেখানে বলে বলছেন সেখানে বিদ বিদুজি মহারাজ মুনিকে কাতর ভয় বলছেন যে সাধুগণের কেন আগমন হয় সাধুগণ কোনো মালকড়ি পাবে বলে যায় না। কাউকে উদ্ধার করার জন্য সেই জায়গায় যায় সেখানে গিয়ে সে পতিত ব্যক্তিকে আদর করে তুলে আনে যদি সে চায় সে যদি হাতটা না বাড়ি কোনো ডুবন্ত লোক ডুবে যাচ্ছে তাকে বলে কুয়াতে পড়ে গেছে কুয়াতে পড়ে গেলে তুমি একটা বড় কাছি দড়ি ঢেলে দিলে এই এটা ধরে উঠে হয় উপরে সেই যেহেতু ধরল না তাহলে সে মরে গেল এ সাধুগুরু বৈষ্ণব কারোর বাড়িতে যান কদাচিত যেতে তো চান না কারোর বাড়িতে তারা যান না যদি কাউকে উদ্ধারের জন্য যান তাহলে সেখানে গিয়ে তত্ত্ব উপদেশ করে তাকে তার নিজের চরিত্র নিজের স্বভাব আচার আদর্শ নিজের আনন্দ তাকে দিয়ে তার জড়ানন্দকে ঘুছিয়ে তাকে তুলে নিয়ে আসেন ওপরে তুইও সাধু হবি অনেকে আফসোস করে না আমি কি হতে পারবো ওদের মতো সাধু হ্যাঁ কে বল হতে পারবে না পারবে কি তুমি সত্যিই চাইছো কি অন্তর থেকে পারবে কি পা হলে সব পারবে জনস কৃষ্ণা দেবী মুখ দৈবা অধর্মশীল সুদুখিত স অনগ্রহায় হো চরন্ত নুনম ভূতানি ভাব্যানি জনার্দনস জনার্দনের নিযজনরা এই জগতে বিচরণ করেন কেন বলে জনগণের যে দুঃখ কেউ কোথায় নরকে পড়ে রয়েছে কত কি কষ্ট জগতের লোকগুলোকে এই সমস্তগুলো বোঝাবার জন্য তারা বিচরণ করেন মহাতের কার্য নাহি নিজে কার্য নাহি হ্যাঁ জান তার ঘর নিজের কোনো ব্যাপার নেই নিজের কোনো স্বার্থের ব্যাপার নেই যান পরে ঘরে জান মহান মহান্ত মহৎ ব্যক্তির এই স্বভাব তারা তাদেরকে কৃপা করেন উঠিয়ে আনেন এই জন্য এইগুলো সব সমস্ত প্রমাণ দেওয়া হল কেন এই আগেও একটু ব্যাখ্যা করেছিলাম জনস্ব কৃষ্ণাধ বিমুখ্য দৈবাধ অধর্মশ দুঃখী দস অনুগ্রহ এ হ চরন্তী নূনম নিশ্চিত মেব চরন্তি নিশ্চয়ই এই কারণেই বিচরণ করেন যাতে করে তাদেরকে উদ্ধার করতে জনশ্রো কৃষ্ণাধবিমুখ বিমুখ জনগণকে যেন বাঁচাতে পারেন উদ্ধার করতে পারেন এবার মাণ্ডব ঋষির অভিশাপে যমরাজজি মহারাজ এবার বিদুর জি মহারাজের রূপ ধারণ করে জগতে আবির্ভাব হয়েছেন বোঝা গেল একশত বৎসর একশ বছর তিনি শুদ্ররূপ ধারণ করেছে দাসীপুত্র রূপে আপির্ভাব হয়েছে বাস্তবিক পক্ষে তিনি কিন্তু মহাভাগবত ভগবান ভগবানকে বলছে ভগবানের কৃপা পেয়েছেন ভগবানের কৃপা পেয়েছে দ্বাদশ মহাজনে একজন ওই জন্য যমরাজি ভগবান যমরাজি মহারাজ এবার মৈত্রীমণির কাছে যে সমস্ত প্রশ্ন করেছেন তার মধ্যে সৃষ্টি রহস্যের কথা বলবার জন্য বলেছেন যেহেতু আপনারা আমাকে যথেষ্ট সময় দেননি কাজে আমি আশা করব দ্বিতীয় স্কন্দে যে সৃষ্টিতত্ত্বের অসর কিছু আলোচনা করেছি সেটাতেই আপনাদের সন্তুষ্ট থাকতে হয় বিস্তৃত আলোচনা করতে পাচ্ছি না কালকেও বলা যে ২৪ তত্ত্বের কথা আটাশ তত্ত্বের কথা বলা হয়েছিল কালকে আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় স্কন্দের শেষের দিকে বলা হয়েছিল স্বর্গ বিসর্গ হ্যাঁ ইত্যাদি সব স্বর্গ বিসর্গ মন্যন্তর ইশান কথা নিরোধ মুক্তির আশ্রয় সব বলা হয়েছিল এই স্বর্গ কাকে বলে স্বর্গটা হলো প্রথম সৃষ্টির যে একেবারে মোচর দিচ্ছে সব সৃষ্টি হবে প্রকৃতি ডিসব্যালেন্স হলো সতরজতমগুলো এবার প্রকৃতি এজিটেটেড হচ্ছে তারপর সেখান থেকে মহতত্ত্ব বেরোলো এই যে প্রারম্ভিক সৃষ্টির যে কথাটা যেটা ভগবান করে দিচ্ছেন কালেতে অধিষ্ঠিত হয়ে এগুলো করাচ্ছেন এইটাকে বলে স্বর্গ আর যখন ব্রহ্মাকে দায়িত্ব দিলেন ব্রহ্মা যখন ভগবানের শক্তিতে শক্তি পেয়ে যখন সৃষ্টিকার্য শুরু করলে সেটা করলে বিসর্গ বোঝা গেল কী বল স্বর্গ বিসর্গ হ্যাঁ মন্দন্তর কথা উত হ্যাঁ কর্মবাসনা আদি সব কিছু মুক্তি নিরোদ ইত্যাদি অনেক কথা দশটা কথা আমি বলেছিলাম নটা হচ্ছে তার জন্য করতে হবে আর দশ নম্বরটা যে এই নয় নম্বরগুলো নটা জিনিস যেটা বলা হয়েছে সেগুলো সব দশমে আশ্রিত দশমে দশম আশ্রিত बलाखने देवतागण जब सब तत्व पे गेन बला पंचकर्मेंद्रिय पंच ज्ञान दसटा हल पांचटा पंचभूत और पंच तन्म्र पंचभूत की क्षितिअ अपेजरो मरुद्वम यहाँ और पांचटा तन्म्र मान तुम शब्द स्पर्श रूपरस गंध পঞ্চকর্মের দিয়েও পঞ্চজ্ঞানের দিয়ে জানো এগুলো বলতে হবে না তাহলে কুড়িটা তারপর তোমার মন বুদ্ধি চিত্ত অহংকার হল তারপর হচ্ছে কাল কর্ম হ্যাঁ জীব এই সমস্ত কাল কর্ম জীব ভগবান সব নিয়ে আঠাশটা তত্ত্ব টোটালি ইউনিভার্স ইনফিনিটি ব্রহ্মাণ্ডেতে এই ২৪টা তত্ত্ব নাচাচ্ছে সবাইকে এরম করে কিন্তু এগুলোকে এগুলো তত্ত্বকে অনুভব করতে গেলে তোমাকে সেই অনুপাতে উঠতে হবে উঠলে সমস্ত অনুভব করবে কিন্তু এখন যে পর্যায়ে আমি আলোচনারা করছি সেটা কি না দেবতাদেরকে ভগবান দেবতাদেরকে ভগবান অধিকারিক দেবতা শতগুণের বিকারপ্রাপ্ত হলো অধিকারিক দেবতা হলো রাজগুণের বিকারপ্রাপ্ত হলো সব বলেছি আমি ইন্দ্রিয়গণ আদি সব উঠলো বলেছি তমগুণের বিকারপ্রাপ্ত হয়ে কি কি হলো হ্যাঁ শব্দ স্পর্শ রূপ্র সব হয়েছে সব বলা আছে এখন দেবতারা এবার কান্নাকাটি করছে বলছে আপনি বল যে আমরা সৃষ্টি করতে পাচ্ছি না কেন আমি তো সব দিয়ে দিয়েছি করতে পারছ না বোঝ না হচ্ছে না আমার হচ্ছে না কেন সব তো দিয়ে দিয়েছি বলো সব দিলে কি হবে আমরা একে একে অপরের সঙ্গে হারমোনাইজ করতে পারছি না বোঝা গেল না আমার কথাটা একটা ফ্যাক্টরি সেট হয়েছে সেই ফ্যাক্টরির মধ্যে যে র মেটেরিয়াল আনার দরকার র মেটেরিয়াল আছে কোনো অভাব নেই প্রোডাকশানের জন্য মেশিন ইনস্টল করা আছে যে সমস্ত মেশিনারি নেসারি সব তার ফিনিশিংয়ের জন্য যা যা কিছু তার জন্য মার্কেটিং ম্যানেজার থেকে আরম্ভ করে লেবার থেকে ফোরম্যান থেকে আরম্ভ কে হোয়াট নট সব সেট আপ করা আছে এমনকি ডিরেক্টর আছে এমন ডিরেক্টর যে চুরি মেরে ফ্যাক্টরি চালাবে এত বুদ্ধিমান হ্যাঁ শেয়ারের দাম কি করে বাড়ে ডিরেক্টরকে দেখে কোন ডিরেক্টর আছে যে ডিরেক্টর বুদ্ধিমান বলে এই ডিরেক্টর বার করে দেবে ফ্যাক্টরির খারাপ অবস্থা থেকে বার করে দেবে সেই সব রয়েছে মেশিনের পেছনে সব মানে যা কিছু মানে বাদ নেই কিছু তথাপি কাজ হচ্ছে না বল কেন কাজ হবে না কেন কাজ হবে না কেন বল সব রয়েছে স্ট্যান্ড স্টিল দাঁড়িয়ে রয়েছে বল কি জন্য কারেন্ট নেই কারেন্টটা না থাকলে বলে সব তা প্রোডাকশনও হবে না ম্যানেজারেরও দরকার নেই মার্কেটিং ম্যানেজারেরও দরকার নেই কী হবে কি ভ্যারেন্টটা ভাজবে কি করবে তারা বুঝা গেল কি বলল। তো কারেন্টটা আবার কি করবে সব হারমোনাইজ করবে সব কারেন্টটা না থাকলে সবসে এই ভগবানের এবার কৃপাটা দেবতারা যখন কাদ্য আরম্ভ করলো ভগবান ঠিক আছে ভগবান নিজের শক্তিকে পাঠিয়ে দিলে দিয়ে ওই যেমন ছন্দ আনে ক্রিয়াকর্মের মধ্যে একে অপরের সঙ্গে ছন্দ এনে দিল এবার হ্যাঁ ছন্দ এনে দিল ছন্দ এনে দিল এবার এবার ধাক্কাধাক সব সৃষ্টি আরম্ভ হয়ে গেল সব সৃষ্টি আরম্ভ হয়ে গেল যে এবারে আস্তে আস্তে সৃষ্টি হলো স্থুল সৃষ্টি হওয়ার পরেও ব্রহ্মা সুখী হতে পারেন ব্রহ্মা বলছে এই কী এত চেষ্টা করছি ভগবান আদেশ দিয়েছে সৃষ্টি বৃষ্টি হচ্ছে না প্রথমে তো চতুর্সনকে বললে বাবা সংসার করতে পারবো না দেখ সংসার করবি না আদেশ করছি আমি বলল না সংসার করতে পারবো না বলে বাচ্চা হয়ে থাক তাহলে চিরকাল যেরকম আছি সেরকম কোনোদিন বড় হতে পারবি ঠিক আছে ভালো পাঁচ বছরে বাচ্চা হয়ে রইলে এখনও চতুর্শন এখনো আছে যুগ যুগ ধরে হ্যাঁ এখনো তো বাচ্চা হয়ে রই বাচ্চা হয়তো কি হয়েছে জ্ঞানটা তো আর যাবে না দিব্য জ্ঞান রয়েছে তবুও আমরা সংসার করব না কথা শুনবো না পরে অবশ্য ব্রহ্মা চেয়েছে তো তত্ত্ব জ্ঞান উপদেশ করেন ব্রহ্মা কিন্তু পরবর্তীকালে সৃষ্টি করেছেন ব্রহ্মা আর অনেক কিছু কি করে কিছু যদি সন্তুষ্ট হতে পারছেন না তারপরে মনু শতরিপা এদেরকে দিয়ে সৃষ্টির চেষ্টা করলে কিছুতেই সৃষ্টি হচ্ছে না এগোচ্ছে না সৃষ্টি সৃষ্টি খুব স্লো আর ব্রহ্মা চেয়েছে তাড়াতাড়ি সৃষ্টি হোক আর লাস্টে মনু শতরিপা। তারি থেকে আবির্বাবুয় মনু শতরূপা আবার আবির্বাবু বললেন তাকে বন্দনা করলেন মনু শতরূপা প্রার্থনা করলেন এবার মনু শতরূপাকে দিয়ে এবার আস্তে মনু থেকেই এ মানুষ নামটা হয়েছে মনু শতরূপা থেকে এই জগতে সব যত আছে মানুষ এ সমস্ত হয়েছে বোঝা গেল এবার মানুষ নামটা ওই মনু থেকে এসছে মানুষ যে নামটা পেয়েছো। এটা হচ্ছে সেই মনু প্রথম মনু থেকে এসছে এবার মানুষ হতে থাকল কিন্তু তার এর একটা রহস্য আছে তিনি দেখলেন সৃষ্টি কিছুতেই করছে হচ্ছে না তখন তিনি কি বললেন চিন্তা করে এইভাবে সৃষ্টি হয়ে না এক কাজ করি যে এদের মধ্যে আকর্ষণ সৃষ্টি করি স্ত্রী পুরুষের মধ্যে ব্যাস তালে কেল্লাফতে আমাকে আর কিছু করতে হবে না এমনি করবে তাহলে সব সৃষ্টি তাই হলো কথাটা বোঝা গেল আগের সৃষ্টি ছিল অন্যরকম তা তার পরবর্তীকালে সৃষ্টিগুলি বা আকর্ষণের দ্বারা হতে আরম্ভ আর এবার বললেও মানছে না সৃষ্টি হচ্ছে বোঝা গেল কী বলব এইভাবে সৃষ্টি ব্রহ্মারপুত্র এখানে বলছেন এই যে আলোচনা প্রসঙ্গে এখানে এসছেন হয়ে মনু বলছেন যে আমি কি করবো আমাকে যে সৃষ্টি করবার কথা বলছেন কোথায় সৃষ্টি করব কেন পৃথিবীতে করো পৃথিবীটা কোথায় পৃথিবী তো আছে আমি দিয়েছি পৃথিবী নেই রসারলে চলে গেছে হ্যাঁ রসাতলে কে নিল পৃথিবীর রসার তলে চলে গেছে রসাতলে চলার পর পৃথিবীতে আনবো কি করে সত্যি তো পৃথিবী রসাতলে গেল কি করে জলে তলায় চলে গেছে এবার ব্রহ্মা মাথায় চিন্তা করতে আরম্ভ করলেন ব্রহ্মা বিভিন্ন কি করে পৃথিবীতে পৃথিবীটা কি করে তোলা যাবে ব্রহ্মা প্রথমে নিজে মনোনিবেশ করে ভগবানের স্তপ করেছিলেন ব্রহ্মা বিভিন্ন সকরে ছিলেন হ্যাঁ ভগবান তার মধ্যে দুই একটা স্তব আমি আলোচনা করি দু একটা খালি স্পর্শ করে যাব অহনাপন ভগ নদ্রা দৈব অহত রচনা ঋষ ই দেবা প্রসঙ্গ বিমুখা ইহ সংর কি বলছেন অহম ন্যাপৃতা করিস নিশয় নিদ্রা দৈব হতা রচনা ঋষ্যি দেওয়ুষ্ম প্রসঙ্গ বিমুখা ইহ সংসরি প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তী কি বলছেন ভাইটাল পয়েন্টগুলো আমি খালি বলব জুস্মত প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তী জুস্মত মানে হে ভগবান তোমার থেকে যারা বিমুখ তারা এই সংসারে গেছে সংসারটা নেই কিন্তু জীবের জীবের সংসার বলে নেই কিন্তু জোর করে ভূতের সংসার করছে সংসার কিছু নেই কিন্তু জীবের স্বরূপে সংসার নেই কিন্তু সংসৃ সংসারে গমন গেছে এইখানেও বলেছে যুস্মত প্রসঙ্গ বিমুখা ইহ সংসি সংসারে গেছে গিয়ে সংসারটা আমার মনে করছে জীবের স্বরূপে সংসার নেই জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস কৃষ্ণের খালি সেবা করবে কৃষ্ণের দাস আনন্দময় কৃষ্ণের সেবা এবার ব্রহ্মা আরো সুন্দরভাবে বলছেন এখানে ব্রহ্মা স্মুতি করেছিলেন ভগবানকে বলছেন ভগবান যে ভক্ত যেমন ভাবে তোমার হৃদয়তে চিন্তা করে তোমাকে ঠিক সেরকমভাবে তুমি তার কাছে কৃপা করো কেরম ভাবে তং ভক্তিযোগ পরিভাবিত সরোজ আসসে শ্রুতেক্ষিত পথ ননুনাসাম যদ যদ উগা বিভাবি তত্তদ্ বপু প্রণয়সে সদনু গ্রহ হে। सरोज क्ष पथ ननुनाथ पुसामुत हुए सूतेक्षित पथ स्रुतेक्षित पथ श्रुत मान सौत भलोल करते सुक्षित पथ ननुनाथ पुसाम स्रुतेक्षित मानुत সৌতপন্থা বোঝা গেল কি বললাম শ্রুতপন্থা স্রৌতপন্থায় গুরু বৈষ্ণবের থেকে সেই সব অনন্ত গুণগানকে শুনেছে কি বা পেয়েছে শ্রুতে ছুত শ্রুত শ্রুত তারপর ইক্ষিত বোঝা গেল না কথাটা মানে কান দিয়ে শুনলো শোনার পর চোখ খুললো বোঝা গেল না অর্থাৎ আমি বলতে যাইছি কান দিয়ে দেখল কথাটা এক কথা হয়ে গেল কান দিয়ে দেখা যায় মানে হ্যাঁ আমি হরি কথা বলছি তুমি চোখ বোঝো বৃন্দাবনে সব তোমার কাছে ফুটে উঠবে তুমি যদি বিশুদ্ধ ভাব হয় এই অপ্রাকৃত জগতে এই চোখ দিয়ে দেখার গুরুত্ব নেই অপ্রাকৃত জগতে আমি আগেই আলোচনা আমি এই চোখটা যখন কোনো কিছু আর দেখতে চাইছে না এই কানটা যখন আর কোনো কিছু শুনতে চাইছে না এই জিউহা যেন অন্য কিছু জগতের কিছু বলতে চাইছে না সেই সময় তোমার অপ্রাকৃত জগতের তত্ত্ব তোমার কাছে ধরা দেবে আস্তে আস্তে বোঝা গেল আমি বলেছিলাম অপ্রাকৃত তত্ত্বগুলো তোমার কাছে এবার সারফেসড হবে এবার ভগবানের ক্ষেপণ হবে যতক্ষণ তুমি নিজের সব কিছুকে বাজি লাগাবে আমার পয়সা আছে আমার বল আছে সব আছে কর তুই কী করবি হ্যাঁ কী করবি কর কর দূর যাবে তারপর তো ব্যাস চলো জম দেবার করতে পারবে কিন্তু ভক্ত যদি হয় এ দেহটাকে ছেড়ে আনন্দের সঙ্গে চলে যাবে আনন্দ আনন্দময় জগতে তা সেখানে বলছেন তং ভক্তিযোগ ও পরিভাবিত ভাবিত নয় পরিভাবিত রূপে ভাবিত তার মানে তন্ময়তা প্রাপ্ত হয়েছে হিত সরোজ আসে হৃদয় যে সরোজ মানে সরোবর হিত আশ আসে আশ ধাতু মানে থাকা ব্যাকরণে সেখানে তুমি এসে বসবে তুমি দেখা দেবে কিরম পন্থায় পন্থাটা কি হোয়াট ইজ দ্য প্রসিডিওর বলে সুতেক্ষিত সুতেক্ষিত পথ নননাথ পুংসাম সুত সৌত পন্থায় যাব আমি আনন্দময় গুরু বৈষ্ণবের কাছে শুনব শুনতে শুনতে সুথেক্ষিত পথ সে শুনতে শুনতেই দেখতে পাবো সেই জগন্নাথকে জগন্নাথের ধামকে তাই বলছেন সুতেক্ষিত পথ নননাথ পুংসাম আর তুমি সেই সময় কি করো সে বিগলিত হৃদয় হয়ে যে রূপের তোমার ভজন করে সেই রূপ তুমি হৃদয়ের মধ্যে সেই রূপে যদি বরাহ রূপকে ভালোবাসে সে বরাহ রূপে সে আমরা কুলদ্দ্বীপে পরিক্রমা করতে করতে আমরা করি কুলদ্দ্বীপে ব্রাহ্মণ সে বরাহ ভগবানের পূজা করে। लद्वीपे से ब्राह्मण के बराहमूर्तिबीर्वे टाणा टाणा चोख बराहमूर्ति शचक्र ग् ब्राह्मण के देखो जो तुम्हारा कुलद्वीप परिक्रमा हाँ कुलिया बो से भाव देखा जाए भगवान भिन्न भिन्न रूप से प्रकटित हन हमें आगे आलोचना करी तुलसीदास जी महाराज जख वृंदावने ভজন আরম্ভ করলেন হ্যাঁ সেইখানে যখন গোপেশ্বর থেকে একটু দূরে লালাবাবু মন্দিরের পেছনে আবার বলতে গেলে যেখানে উদ্ধবজির সংবাদ উদ্ধবজির সঙ্গে গোপীকগণের সংবাদ হয়েছিল উদ্ধবজির সঙ্গে গোপীগণের কথোপকথন সেই যে স্থানটা তার সেইখানে সেইখানেতে যখন ভজন করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়েছেন হয়ে তাকে দর্শন দিলেন তো এখন দর্শন দিয়েছেন চোখ খুলে ভগবানকে বিগলিত হৃদয় হয়ে গেছে কিন্তু কাঁদছেন ভগবান এটা করুণা করতে হবে এটা তো করুণা করলাম তো না আমাকে আমার যে ইষ্টদেবের স্বরূপ সেই স্বরূপে দর্শন দিতে হবে রামস্বরূপে আপনাকে দেখা দিতে হবে রামস্বরূপই আমার তো আচ্ছা রামস্বরূপ তোমার দর্শনে ঠিক আছে ভগবান শ্রীকৃষ্ণকে বলেন রাম তার সঙ্গে দেখা দেন আমিই রাম আমি কৃষ্ণ আমিই গৌরাঙ্গ দেখিয়েছেন ভগবান অনেকবার কালকে যে বলা হয়েছিল মুরারিগুপ্তের কথা মুরারিগুপ্ত কার ভজন করে তা কেউ বললো মুরারিগুপ্ত রামের ভজন করে আমি বললাম গৌরের ভজন করে তারপর মজা করে না দুটোই ঠিক আর দুটোই ঠিক কারণ হচ্ছে তারা গৌরের স্বরূপকে জেনেছেন যে গৌরী রামস্বরূপে আবির্ভূত হয়েছেন কিন্তু রামস্বরূপের প্রতি আকর্ষণ আছে গৌরের গরু গৌরস্বরূপের পর গৌরস্বরূপের প্রতি তার আকর্ষণ নেই তা নয় কিন্তু গৌ গৌস্বরূপের প্রতি তীব্র আকর্ষণ তাই বলে তো মুরারিগুপ্তের করচা মুরারিগুপ্তের করচা আর আর গম্ভীরা মন্দিরের যে স্বরূপ দামোদরের যে লেখনী যেটা লিখে গেছেন করচা এই দুটো থেকে কনসাল্ট করে আলোচনা করে তথ্য নিয়ে এর চৈতন্য হয়েছে এবার মুরারিগুপ্ত কে এবার বুঝে দেখো এখন তুমি যদি বলো মুরারিগুপ্তা গৌরাঙ্গের ভক্ত নয় তাহলে তোমার অপরাধ হয়ে যায় তাহলে তারা গৌরস্বরূপটাই হচ্ছে সবচেয়ে উচ্চ স্বরূপ জেনেছেন কিন্তু রামস্বরূপের কেন তারা নিত্যদাস মহাপ্রভু বলেছেন মুরারি তুমি তো নিত্য রামের দাস হনুমান হনুমানজি মহারাজ তুমি কেন রামচন্দ্রের ভজন ছাড়বে তুই করো কিন্তু তাদের তাহলে নিত্য চলে যাবেন ওরা আমার বদ্ধজীব নন তারা নিত্যস্বরূপে তারা কিরমভাবে সেবাটা করবেন নিত্যস্বরূপে একস্বরূপে সেবা করবেন গৌরাঙ্গের ধামে একস্বরূপে সেবা করবেন রামচন্দ্রের অযোধ্যাতে বোঝা গেল কিন্তু স্বাভাবিকভাবে যারা আমার আমাদের গৌরীয় ভজনে লাভ করবেন গৌড়ীয় ভজনে আমাদের গুরুবর্গের তা এত নিত সিদ্ধ পার্শ্ব তা যারা সাধন সিদ্ধ হবেন গৌড়ীয় ভজন করে গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শনের দ্বারা রাধাগোবিন্দের ভজন করবেন তারা যখন সিদ্ধি লাভ করবেন তারা রাধাগোবিন্দের লীলাতে যাবেন আর একস্বরূপে গৌরাঙ্গের সেবা বোঝা গেল কী বলল না একস্বরূপে গৌরাঙ্গের লীলা আস্বাদন করবেন আরে স্বরূপে রাধাগোবিন্দ দুটো লাভ হবে তাহলে এইভাবে ভগবান কি করেন তাদেরকে দর্শন দেন দর্শন দিয়ে হৃদয়তে তাদের শোক দূর করেন এই করতে করতে বীরুজি মহারাজের কাছে মুনি বিভিন্ন সৃষ্টির রহস্যের কথা বললেন আর কাল নিরূপণ করলেন যুগ মন্নান্তর আদি কল বলছেন কল্পমান আদি বিবরণ করল কল্প আদি এই সমস্ত কিছু বিবরণ করতে আরম্ভ করলেন ব্রহ্মার সৃষ্টি এবার শুরু হলো পারফেক্টভাবে ব্রহ্মার যখন শুরু করলেন ব্রহ্মার সৃষ্টি হচ্ছে না কিছুতেই শেষ হলে বিরক্ত হয়ে যাচ্ছেন ব্রহ্ম বলে কি করা যায় হচ্ছে না তো তখন তিনি কি করলেন মনু আর শতরূপার দাঁড়াতে জগতে সৃষ্টি যেটা একটু আগে আমি বললাম এখন সেখানে বলছেন সুখদেব গোস্বামী বলছেন যে নৃসম বাচম্বাদত মনে পুণ্যতম নেপ ভূয় প্রপচ্ছ কৌরব্য বাসুদেব কথা আদ্র তাহা ত্রয়োদশ অধ্যায়তে এবার যখন আমি একটু আগে বললাম মনু শতরূপাকে যখন মনুকে বললেন সৃষ্টি করো সৃষ্টি কোথায় করো পৃথিবীতে পৃথিবী নেই তো হ্যাঁ পৃথিবী নেই কোথায় গেল রসাতলে এই প্রসঙ্গটা আসছে এখন এই প্রসঙ্গের আগে যেটুকু কথা না বললেই নয় আমি বলে রাখছি সেটা কি বিদুরি মহারাজ এবার আদরে গদগদ হয়ে প্রেমেতে আপ্লুত হয়ে সেই মৈত্রীয় ঋষির কাছে গদগদহে হয়ে আনন্দে প্রেমে বিগলিত হয়ে গেছেন গিয়ে বলছেন সুতামের মুকুন্দ পদারবিন্দ হৃদয়ে কি বলছেন সুতঃস্ব পুংসাম সুচির সমস্য নান যাশুরীর বিরুদ্ধে অর্থ যে সমস্ত মহাজনগণ ভগবান জগন্নাথ কৃষ্ণের বক্ষেতে আবদ্ধ করে দিয়েছেন হ্যাঁ বেরোতো দেব না তোমাকে যেমন সুরদাসজী মহারাজের কথা আমি বলেছিলাম বৃন্দাবনে সুরদাস জী মহারাজ তিনি প্রায় দেড়শো বছরের কাছাকাছি প্রকট ছিলেন তিনি কত বছর বৃদ্ধ জরাতু সে অবস্থা লাঠি নিয়ে সেই বাল গোপালের কাছে শ্রীনাথজি ঠাকুরের কাছে যেতেন ভরসা বর্ষা ঝড় ভূমিকম্প কোনো দিন একদিনে বাদ নয় নট এ সিঙ্গেল ডে সেখানে গিয়ে বসে চোখে দেখতে পান না খঞ্জনবাজিয়ে লাঠিটাকে রাখবেন এবার আনন্দে নিজের রচনা করেন গান এরকম বাজাবেন আর গাইবেন আর গোপাল কি করবেন নিয়ে তো দেখতে পান না কেউ হয়তো নেই গোপাল বিগ্রহ থেকে প্রকট হয়ে এরম গালে হাত দিয়ে শোনেন সুরদাসজি মহারাজ কি গানছে গালে হাত দিয়ে শুনবে গোপাল বিগ্রহ থেকে বেরিয়ে কত প্রমাণ এরকম সেই সুরদাসজি মহারাজ জগন জগৎ থেকে চলে যাবেন সেই সময় সুরদাসজি মহারাজ এবারে উপুর হয়ে পড়ে রয়েছেন সুরদাসী মহারাজ জগৎ থেকে চলে যাবেন এবার আস্তে আস্তে জগত জগতের লীলা রাখবেন সব সাধু সমাজ খবর পেয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে সব সাধুরা এসছেন সূর্যাসী মহারাজ চলে যাবে জগৎ থেকে দর্শন করতেছে শেষ সময় গিয়ে দিয়েছেন সুদাসী মহারাজ এরা নিচু করে মাটির দিকে এরকম পরে রয়েছেন মুখে এরকম করে পড়ে রয়েছে সবাই এসে বড় বড়ো মহন্তরা বলে সুরদারজিকে সোজা করে দাও একটু এরা মুখ উপ সবাই মিলে টানা টানি করে সুরদারজিকে সোজা করতে যেয়ে ছোট দেব এরকম আমাকে ছেড়ে দে কেন সোজা করে দিয়ে আপনার কষ্ট হচ্ছে না ছোট দেব এরকম আমাকে ছেড়ে দে হ্যাঁ বলে জিন্দেগিভার ম্যানে ব্রজভূমি আলিঙ্গন করে ব্রজভূমির এক একটা ধুলিকোনা আমার অমৃতময় এইগুলোকে নিয়ে তো আমি যাব সব দর্শন এবার বুঝে রাখো কি সব মহাজনদের দর্শনা কি অবস্থা আমরা সেই জন্য বলছেন যেসব সাধুগণের হৃদয়ত সুদাসজিকে যখন কৃষ্ণ এরম হাত ধরে ছিলেন এসে কুয়ায় পরে যাচ্ছিলেন সুদাস কুয়াতে পড়ে গেছেন দেখতে পান না কুয়ায় যেই পড়ে যাচ্ছেন এবার গোপালের নাম ধরে ডেকেছেন গোপালের নাম ধরে ডেকেছেন গোপাল যে ডেকেছেন সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে গোপালে সেখেছেন গিয়ে পড়েই যাচ্ছেন হাত ধরে আবার তুলে দিয়েছেন তুলে দিয়ে আর গোপালের হাতটাও সে ধরে ফেলেছে তাহলে যে তোমাকে এবার ছেড় আমাকে আমি যাই এবার না কু তুমি গোপাল হো আমি গোপাল নেই আমি তুমক গি হুয়া দেখা তো বাহার নিকল কে ছোট তুমি মে গোপাল এক ঝটকা দিয়েছে গোপাল দিয়ে গুড়ো মানুষ হাত ছেড়ে আমি গোপাল তখন সুদাস জীবন কাঁদতে বলছেন হাত ছুড়া যাতে হো নিবল জানকে মোরে নিবল মোহে হাত ছোড়াকে যাতে হো নিবল হৃদয়াওগে তোহে যখন তুমি আমার হৃদয় থেকে আমাকে বৃদ্ধ জেনে আমার হাত ছাটকা দিয়ে চলে যাচ্ছ কিন্তু সেদিন তোমাকে সবল ভাববো যেদিন তুমি আমার হৃদয় থেকে যেতে পারবে পারবে তোমার হৃদয় থেকে যেতে গোপাল দুর্বল সুরদাসজির কথার উত্তর দিতে পারলেন কথাটা ঠিক সেই জন্য এই কথাটা বললাম যে এই শ্লোকটার প্রমাণ দেওয়ার জন্য এই কথাগুলো প্রত্যেকটা এভিডেন্স দিলে প্রমাণ দিলে তাহলে শ্রোতাদের মনে উদ্বেল ভাব আসে আনন্দ এটা কি বলে শ্রবণ হে বললেন এখানে শ্রুতস্ব পুংসাম সুচির সমস্য নঞ অর্থ তত্তদ গুণান সবানম মুকুন্দ পদারবিন্দ হৃদয়েশ যে যারা যে সমস্ত মহাজনগণ মহাপুরুষগণ গোবিন্দের হৃদয়কে হৃদয়তে ধারণ করে রেখে তালা লাগিয়ে দিয়েছেন বেরোতে দেবেন না গোবিন্দের হৃদয়ে সদা সে ভক্তের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম আর এই অবস্থায় যখন বেরোতে দেবেন না সেই সব সাধুগণের সঙ্গে যদি তোমার দেখা হয়ে যায় ব্যাস তোমার কেল্লা ফতে তোমার হয়ে গেল আর ভগবানকে তুই পেয়েই গেছো ধরে রাখো সেই সাধুগণকে তুই কব্জা করে ফেলতে পারো ভালোবাসার দ্বারা তারা তোমাকে আই না হলে চুলের মুঠি ধরে হ্যাঁ হ্যাঁ চুলের মুঠি ধরে এই নরোত্তম ঠাকুর কীর্তন করবো হ্যাঁ তবে যদি মরে কেসে ধরি হ্যাঁ চানিয়া তুলোহ ব্রজ তবে সে দেখিয়া ভালো নতুবা পরাণ গেল কহে দিন নরোত্তম দাস কাতর ভয় প্রার্থনা করছেন এসব কথা আশ্চর্য জগতের কথা এসব আনন্দময় জগতের কথা তাহলে যেই সব মহাপুরুষগণ যেসব সাধুগণের হৃদয়তে ভগবান আছেন সবার হৃদয় তো আছেন আপনি বলেছেন পরমাত্মারূপে সেই থাকা আলাদা আর প্রকট ভগবান প্রকট হয়ে লীলা করছেন ভেতরে হৃদয় তো সবসময় সেটা আলাদা বোঝা গেল সবার হৃদয় তো আছেই কুকুরের হৃদয় আছে শিয়ালের হৃদয় আছে প্রত্যেক প্রাণ কোন প্রাণীর হৃদয় নেই কেঁচো থেকে আরম্ভ করে এক কষি প্রাণী আমি বা তার ভেতরেও রয়েছে হ্যাঁ ভগবান থাকবে ভগবান ছাড়া হয় না কিন্তু হলে কি হবে ভগবানের এই যে ভক্তের হৃদয় যে থাকাটা আর ওদের ওদের থাকা এক নয় এক থাকে কি তাই যেন তালে বিদুরজি বিদুর জি মহারাজ মৈত্রীমণিকে করে কি আনন্দময় প্রশংসা করছেন দেখুন আমি জানি সুত্র পুংসাম সুচির সমস্য নন যশ শাশুড়ির ভীড়িত অর্থ তত্তৎগুণান সবনম মুকুন্দ পদারবিন্দ হৃদয়েশ যে সমস্ত সাধুগণের হৃদয়ত ভগবান মুকুন্দ বসে রয়েছেন আর সেই সব সাধুগণের যদি আমি একটুখানি তাদের সঙ্গে থাকি তাদের গুণগান করি তাদের গুণগান করি মাইন্ডেড বলছেন সুত্রপুংস আম সুচির সমস্য আমি বেদ বেদান্ত উপনিষদ অধ্যায়ন অধ্যাপনা সাধ্যায় অধ্যায় নিরুদ্ধায় কত কিছু করলাম কিন্তু স্বাস্থ্য নিরূপণ করে বলছেন এই সমস্ত বহু বহু দিন ধরে পরিশ্রম করে আমার চুলগুলো পেকে গেল কিন্তু যদি এক মহাভাগবত বৈষ্ণবের বাস্তব সেবা আমি করতে পারি আর তিনি যদি আমার ওপর প্রসন্ন হন তাহলে ওরা যে এত পরিশ্রম করে যেটা পেতে পারল না এত পরিশ্রম করে এখনও পায়নি আর তুমি অনেস্তে পেয়ে যা বোঝা গেল কি বললাম বোঝা গেল কী বলল এত পরিশ্রম করে কল্পনা করা যায় না উপবাস আদি ব্রত শ্রাধ্যায় অধ্যায় নিরুদ্ধায় সমস্ত করে ফেড আপ হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছেন সেই পরবস্তু যে ভালোবাসা ভগবানের প্রতি যে প্রেম কিছু এখন পাননি তুমি এক মহাজনের সেবা করেছো এক মহাজনের যার ভেতরে ভগবান বিগলিতভাবে রয়েছে। যে সব সময় তন্ময় হয়েছেন ভগবত ভাবে তার যদি বাস্তব সেবা হয় যদি ভুল দর্শন হয়ে যায় তাহলে কিন্তু বললে ওই জন্য স্বাস্থ্যকাররা বলছেন যদি সবচেয়ে তাড়াতাড়ি উঠে যেতে চাও ওপরে ভগবত ধামে তাহলে সেই মহাপুরুষগণের সেবা করুক আর সবচেয়ে তাড়াতাড়ি যদি নরকে যেতে যাও তাহলে ওইটি রাস্তা সাধুগণের সেবা করবে এবং ভুল করবে নরকে চলে বোঝা গেল না কো সবচেয়ে সবচেয়ে তাড়াতাড়ি নড়কে যাওয়ার আর দ্বিতীয় মহাপুরুষগণের অপরাধ করবে তাড়াতাড়ি ছোটবেলায় যেমন সাপ খেলা করতে লুডুতে এত কষ্ট করে নিরানব্বই উঠলো বলে হলো না এবার কেঁদে ফেল বলে আমি নিরানব্বই উঠে গেছিলাম হলো না হ্যাঁ কয়েকটা নাম্বারের জন্য হলো না চলে গেল ল্যাজে একবার এই জিরো একে সেরকম তুমি চলে আসবে জিরো হলেও তো তাও ভালো ছিল জিরো থেকে নেগেটিভ দিকে যাবে জিরো হলেও তো ভালো তাও আজকে কালকে পজিটিভ দিকে এগোতে পারবো জিরো থেকে যারা নেগেটিভ দিকে চলে গেছে মাইনাস ওয়ান মাইনাস মোর নাম্বার আর লেসার তাহলে বাঁ দিকে যত নামবে তত ভ্যালুয়েশান কমে যাবে -5 যদি হয় মাইনাস হয় তা মাইনাস ইজ হ্যাঁ লেস মাইনাস ফাইভ গ্রেটার মাইনাস ফাইভের ভ্যালুয়েশানটা মাইনাস টেনের থেকে বেশি কী পজিটিভ দিকে যত যাবে তত সংখ্যায় যত বাড়বে ভ্যালুয়েশন বাড়বে সেরকম অপরাধ করো না ভজন কম বেশি করছো শক্তি নেই ইটস ওকে কিন্তু অপরাধ করে নেগেটিভ দিকে যাবে না গেলে কিন্তু পদপত নয় আর ওঠানো যাবে না সেই জন্য সাধু সেবা মহাপা শেবস্ব সাধু পুরুষণ জহি কাম অতিষ্ণান বলেছিল গোকর্ণজী মহারাজ কাকে গোকন মহারাজ আত্মদেবজি পিতাকে বলেছিলেন কি বলেছিলেন বলেছিলাম ধর্ম জহি কাম তৃষ্ণ কাম তৃষ্ণা ত্যাগ করো সেই মহাপুরুষগণের সেবা করো আর তুমি ধর্ম ভজনা করো ধর্ম বাস্তব ধর্ম লৌকিক ধর্ম না সমাজ ধর্ম লোক ধর্ম এই সমস্তগুলো করতে যেও না তোমাকে বাস্তব ভাগবত ধর্মের কথা বলছো সেটা তুমি আশ্রয় করো আর সাধু পুরুষের সেবা করো তুমি ভাগবতের সেবা করবে কানে আর ভাগবতে সেবা করবে ইন্দিরের দ্বার বোঝা গেল কী বললো কানেতে ভাগবত কত শোবন করছো হৃদয় দিয়ে ভাগবতকে আশ্রয় করেছো আবার মহাভাগবত যিনি ভাগবত তত্ত্ববের তার সেবা করো বোঝা গেল কী বললো এইগুলো সাইমল্টিনিয়াস যখন করবে তখন তোমার যদি তুমি মহাভাগবত সেবা করছো কিন্তু বাণী সেবা করলেন তখন তুমি তোমার কিন্তু হয়ে যাবে মর্ত বুদ্ধি চলে আসবে বোঝা গেল কী বললাম এবার তারপরেই আমরা কালকে আলোচনা করব করে সঙ্গে সঙ্গে মনু মনু আদেশ মনুজি আদেশ পালন করার চেষ্টা করছেন মনু ব্রহ্মাকে বলছেন পিতা আমি তো পালন করব আপনি বলেছেন সৃষ্টি কিন্তু কোথায় করব। পৃথিবী তো দেখতে পাচ্ছি না রসা রসাতলে তখন ব্রহ্মা বা চিন্তা করতে আরম্ভ করবেন তারপরে এই বরা বরাহজি বরাহজি ভগবান ব্রহ্মাণ নাসিকা থেকে আবির্ভাব হবেন ওই এরকম মশার মতো বেরোলেন বেরোয় আস্তে বড় হচ্ছেন বিশাল পাহাড় বিশাল পাহাড় হয়ে গেল আস্তে আস্তে আস্তে বড় হয়ে এই বড় ভগবানের কথা কালকে আমরা আলোচনা করব কালকে কালকে আমরা আলোচনা করব সংসার সিন্ধু উত্তরণী হৃদয় যদি সংকীর্নমৃতরসে রে মন প্রেম বুধ বিহরণে যদি চেতভি চৈতন্য চন্দে কুড়াগৈত বাঞ্ছাশ কৃ পাশে পতিত পাবনেভাবে ভ্যো নম